আগের লেকচার গুলোতে আমরা বিসমিল্লাহ রহমান রাহিমের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি আমরা আজ আলোচনা শুরু করব বিসমিল্লাহ রহমান ইর রাহিমের পর এই বইয়ের প্রথম বাক্যটি নিয়ে প্রথম বাক্যটি হল এ অয়েলাম রাহিম আকল্ল এ অয়েলাম আপনি অবগত হন মহান আল্লাহ আপনার উপর রহম করুন এ অয়েলাম শব্দটি কুরআনে বিভিন্নভাবে সাতশো উনআশি বার ব্যবহৃত হয়েছে এ অর্থ জ্ঞান অর্জন আমরা এখন এলাম অর্থের গুরুত্ব এবং কুরআনে এলাম শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সুরা আল বাকারাতে বর্ণিত আদম আলাামের ঘটনার দিকে তাকালে বিশ্লেষণ করলে আদম আলাইসালামের সৃষ্টির বর্ণনার মধ্যে একটি বিষয় লক্ষ্য করবেন সুরা আল বাকারার তিরিশ থেকে ৩৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন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 কখনো আ আলামু কখনও তার আরেক রূপ তা আয়লা মুন কখনো আল্লামা কিংবা আল্লাম তানা এভাবে এভাবে আদম আলাইসাল্লামের সৃষ্টি নিয়ে আলোচনার সময় আট বার বিভিন্ন রূপে আইলিম শব্দটি এসেছে আর এভাবে সমগ্র কুরআন জুড়ে এটা মোট সাতশো বার এসেছে কেবল আইল্মই নয় বরং উক্ত আয়াতগুলোতে আরও সূক্ষ্ম অর্থ প্রকাশ পেয়েছে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 কিন্তু এবং প্রায়োগিক দিক থেকে আদমকে মালাইকাদের চেয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে আল্লাহ সুবাহ আদমকে দুনিয়াতে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন আল্লাহ আল-বাকারা বলেন ফিল তিরিশ নাম্বার আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরিস্তাদের বললেন আমি অবশ্যই পৃথিবীতে আমার একজন খলিফা নিযুক্ত করতে যাচ্ছি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 আমরা ইতিমধ্যে আদম আলাহ ইসলামের কথা উল্লেখ করেছি সুরা বাকারায় তিরিশ থেকে ৩৩ এই চার আয়াতে আদম আলাহ ইসলামের বর্ণনা প্রসঙ্গে মোট আট বার কথা এসেছে এবার দেখুন লুত আলা ব্যাপারে কি বলা হয়েছে আর স্মরণ করো লুতকে আমরা নবুয় এবং সঠিক ন্যায় বিচারের প্রজ্ঞা ও ধর্মীয় জ্ঞান দান করেছিলাম সুরা আল আমিয়া আয়াত চুয়াত্তর এখানে আল্লাহ লুত আলা ইসলাম সম্পর্কে বলেছেন যে আমরা তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলাম দেখুন মুসা আলাামের ব্যাপারে কি বলা হয়েছে এবং যখন মূসা শারীরিক ও বুদ্ধিভিত্তিক দিক দিয়ে পূর্ণ যৌবন উপনীত ও পরিণত বয়স্ক হল তখন আমি তাকে হিক্মা এবং ধর্মীয় জ্ঞান দান করলাম সুরা আল কাসাস আয়াত চোদ্দ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 ব্যাপারে এবং আমরা সুলাইমানকে মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের উভয়কে হিকমা ও জ্ঞান দান করেছিলাম সুরা আল আম্বিয়া আয়াত উনওয়াশি মরিয়ম আলাইসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবাহ বলেছেন আমি তোমাকে কিতাব যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে পর আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন সুরা আল আয়াত এক থেকে চার একর আল্লামা কলাম এই সব শব্দগুলো জ্ঞানের সাথে সম্পর্কিত কুরআনের বিভিন্ন জায়গাতে শব্দটি বিভিন্ন রূপে মোট সাতশো বার ব্যবহৃত হয়েছে এটা আমরা জেনেছি আল্লাহ শব্দের পরে কুরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে রলম আল্লা সুবাহ আলাহ তালুদকে বন ইসরায়েলের জন্য নেতা মনোনীত করেছিলেন তালুতের কোন গুণাবলীর কারণে আল্লাহ তাকে মনোনীত করেছিলেন সেটি লক্ষ্য করুন আল্লা সুবহানা তালা কুরআনে সুরা আল বাকার দুইশো বলেন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 এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান এবং বিশ্বস্ত সুরা আন্নামল আয়াত উনচল্লিশ ইফরিদ বলেছিল যে আপনি এই স্থান থেকে উঠবার পূর্বেই আমি তা এনে দেব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 মুসলিমিন আমরা ইতিপূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি সুরা আন্নামাল আয়াত বেয়াল্লিশ এখন অলিম শব্দটির দিকে তাকানো যাক অল্মের সংজ্ঞা কি। জ্ঞান বা অলিম অর্থ হল কোনো কিছুর প্রকৃত বাস্তবতাকে নিশ্চিতভাবে অনুধাবন করা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 আর তাদের বক্তব্যের দলিল হিসেবে তারা উপরের হাদিসটি ব্যবহার করেছেন এছাড়াও এই বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য আরেকটি হাদিসের কথা উল্লেখ করা যেতে পারে সুনান আল হাকিম আদারিমি ও আল বাইহাকিতে হাকিতে হাদিসটি আছে ইবনু কাসির এবং আল আলবানি রাহ মাহম হাদিসটিকে সহাই বলেছেন এই হাদিসে এক বেদুইনের ঘটনা উঠে এসেছে একবার এক বেদুইন রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের কাছে শাহাদ গ্রহণের জন্য আসলেন বেদুইনটি রাস্তা দিয়ে যাবার সময় রাসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম তাকে ইসলাম সম্পর্কে জানান এই বেদুইন লোকটি তখন শাহাদাত গ্রহণের সিদ্ধান্ত নেন রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলিহাসাল্লাম বললেন তুমি কি এই সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল কিন্তু বেদুইন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 গাছটি তার শেকড় সহ হেঁচড়ে দূর থেকে এগিয়ে আসলো এবং রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে সালাম দিল এবং বলল মুহাম্মদ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাহু আলিহা সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল কাজেই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 রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এবং মুসে আলাইহিসাল্লামের ঘটনায় আমরা দেখেছি যে জ্ঞানার্জনের ক্ষেত্রে কোন কোনো ক্ষেত্রে মানুষের তুলনায় গাছ এবং পাথর অধিক মাত্রায় সংবেদনশীল মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে রাসুল উল্লাহ সাল্লু আলিহসাল্লাম বলেন যে মক্কাতে থাকাকালীন সময়ে তার উপর প্রথম ওয়াহি নাজিলের আগে থেকেই তিনি মক্কার একটি পাথরকে চিনতেন যেটি প্রতিদিন তাকে সালাম দিত পাথরটি তাকে বলতো আসসালামু আলাইকুম হে আল্লানবী পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাহ আলী হস্লাম সাহাবিদেরকেও সেই পাথরের স্থানটি দেখাতেন আমরা এটাও জানি রাসুলুল্লাহ সাল্লু আলী হস্লাম যখন প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে যেতেন তখন গাছরা তাকে আড়াল করে দিত যাতে তাকে কেউ দেখতে না পায়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 এলাম শব্দটি একজন জ্ঞানী মানুষকে বিশেষ ক্ষেত্রে বলতে পারেন এবার আমরা আলোচনা করব তার মিফতাহাতে বলেছেন স্তর ছয়টি আর এগুলো হচ্ছে জ্ঞান অর্জনের সোপান জ্ঞান অর্জনের সিঁড়ি তিনি বলেছেন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 জ্ঞান অর্জনের জন্য আপনাকে শেখাতে হবে পরবর্তীতে এগুলো নিয়ে ইনশাআল্লা আরও আলোচনা হবে তবে আপনার উচিত আপাতত এই বিষয়গুলো জেনে নেওয়া ষষ্ঠ ধাপ হল জ্ঞান অর্জনের ফলাফল ওহিহু ও ফলাফল হল অর্জিত আলমের উপর আমল করা সেই সাথে অর্জিত আইল্মের সীমারেখা মেনে চলা ও এর হক আদায় করা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 এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডবু ডেসবুক ডট কম স্ল্যাশ মুবশি